তার ভিতরে দেখা দি তবা অর্থ ফিরে আসা আর এই ক্ষেত্রে কিছু দিক নির্দেশনা রয়েছে যখনই তোমার কোনো করে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 কম রহমদুল্লা নব তা ফজত নর রজি আনকাল সম্মানিত দর্শক মন্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসুল সাল্লি আসাল্লামের উপর আমরা নেশাদার দ্রব্য সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহল সংক্ষিপ্ত বিবরণ পেশ করব মনে করছি আপনারা বিষয়টি শুনে জেনে বুঝে আমল করবেন বলে আমরা আশাবাদী নেশাদার দ্রব্য পাপের মূল আল্লাহ রসুল বলেছেন লাতাশ রাবান্না তোমরা নেশাদার দ্রব্য পান করো নেশাদার দ্রব্য হচ্ছে অশ্লীল কাজের মাথা অশ্লীল কাজের চাবি আল্লাহ আল্লাহতালা বলছেন নিশ্চয় নেশাদার দ্রব্য পান করা জুয়া খেলায় অংশগ্রহণ করা মূর্তির আস্থানায় যাওয়া লটারি ক্রয় করা শয়তানের কাজ তোমরা এতে থেকে বেঁচে থাকো এখানে আল্লাহ আল্লাহতালা চারটি কাজকে শয়তানের কাজ বললেন এবং বললেন যে তোমরা এতে থেকে বেঁচে থাকে এটা সাবধান তার এক নম্বরে রয়েছে নেশাদার দ্রব্য পান করা নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ জুয়া খেলায় অংশগ্রহণ করা শয়তানের কাজ মূর্তির আস্থানায় যাওয়া যেখানে ছবি মূর্তি রয়েছে বা ছবি মূর্তিকে মূল্যায়ন করা শানের কাজ এমনিতেই ছবি মূর্তি মহাপাপের কাজ যেখানে ছবি মূর্তি থাকে সেখানে রহমতের ফেরস্তা যান না এটা আমরা সবাই জানি জেনে শুনে বাড়িতে ছবি মূর্তি রাখে এটা একটা জাহেলিয়ত কেন যে আমরা এরূপ হয়ে গেলাম পরিস্থিতির সাথে আমরা কেন যে মিলে গেলাম মিশে গেলাম সবার বাড়িতে ছবি মূর্তি আশ্চর্য আপনি যে শিক্ষিতা মহিলা আপনাকে তো আমরা সম্মান করতে চাই মূল্যায়ন করতে চাই আপনার পরিবার আমরা মনে করি শিক্ষিত তো তাহলে শোকে যে মূর্তি থাকা কি শিক্ষার পরিচয় এটি কি জাহেলিয়ত নয় ইব্রাহিম আলাইসাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহি সাল্লাম মূর্তি ভেঙে দিয়েছেন আর আমাদের নবী তো বলেছেন আলী রাজি আল্লাহ তাল্লাহন হোকে হাদিস তো মুসলিম শরীফের আমাদের নবী মোহাম্মদ সাল্লাহিসাল্লাম আলী রাজি আল্লাহ তোলাহনকে বলছেন আলী খান খান করে দাও কাবরা না কোনো উঁচু কবর সবকে ভেঙে সমেঙে দেওয়া এটা রাসলের আদেশ অথচ আমরা মূর্তি গড়িয়ে রাস্তাঘাটে তুলে রাখছি বাড়িতে শকে যে তুলছি এটা কি শিক্ষার পরিচয় রাসলের বিরোধিতা করা কি শিক্ষার পরিচয় জি দর্শক মন্ডলী মনে কিছু নিবেন, না আপনারা মুসলিম আমরা মুসলিম আমরা নিজেদের জন্য যেমন জাহান থেকে বাঁচা চাই আপনাদের জন্য তেমন জাহান থেকে বাঁচা চাই মুসলিম বোন আপনাদের আমরা অনুরোধ করে বলি যে এই যে শোকে যে মূর্তি সাজিয়ে রেখেছেন এটা কেমন বলেন তো আল্লাহতালা বলছেন যেটা শয়তানের কাজ লটারি ক্রয় করা শয়তানের কাজ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা রাস্তাঘাটে শুনতে পাই মাইকিং করছে মানুষে বলছে যদি লেগে যায় চল্লিশ লক্ষ মানে দশ টাকা দিয়ে টিকিট ক্রয় করে ৪০ লক্ষ টাকা নিবে এটা লটারি এটা হারাম দশ টাকা দিয়ে লটারি ক্রয় করে তবা ছাড়াই পাপ ক্ষমা হবে না কক্ষণ নয় হে হতেই পারে না তবা ছাড়া পাপ ক্ষমা হবে না এটা কাবিরা গুনা মহাপ যেই কাজে আর টাকা খরচ হয় না সেই লটারি চলে যেমন আল্লাহ রসুল বলেছেন যে মানুষ যদি জানতো সলা তাদ সমতে প্রথম কাতারের কী সুবিধে কত নেকি, তাহলে সবাই প্রথম কাতারে যেতে চাইতো তো সবাকে তো প্রথম কাতারে ধরত না তখন সাহাবিগণ এমনিতেই লটারি করতেন আমরাও লটারি করতাম তাহলে এই লটারি যায়জ যে লটারিতে আর কোনো ক্ষতি হয় না সেটা যায় কিন্তু এখানে তো একশো জনের টাকা মেরে একজনকে দেওয়া হবে এটা আরো এটা শয়তানের কাজ সম্মানিত দর্শক মন্ডলী আমরা বলছিলাম যে নেশাদার দ্রব্য পান করা শয়তানের কাজ আবু হরি আল্লাহ বলেন রাসুল সাল্লাস্লাম বলেছেন লা খামরা হিন যখন কোনো মানুষ নেশাদার দ্রব্য পান করে তখন মোমেন থাকে এ কথা ঠিক নয় যখন মানুষ চুরি করে তখন মোমেন থাকে এ কথা ঠিক নয় जख मानुस आत्मसात कर मुमिन थकेमिन व्यक्तिम व्यक्ति नेशादार द्रव्य पान करते नेश पाई हारिए जाए आल्लाबी तुम्हारा एजेके बाँचाओ अपर के बाँचाओ, बाँचाओ। तुम्हारा बाचो नेशादार द्रव्य पाना बाच नेश्रव्य पान कर हराम क्ज ए क्ज कर ले कबुल আনাস বলেন বলেছেন যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে পুরুষ কমে যাবে মহিলা বেশি হয়ে যাবে হাত্তায় একু না খামসি না একজন লোকের অধীনে পঞ্চাশ জন নারী হবে মুসলিম হাদিস তো নিঃসন্দেহে সত্য বিন্দুমাত্র সন্দেহের সুযোগ নেই আমাদের করণীয় কি আল্লাহ নবী তো বললেন যে বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে তা আজকে তো আমরা দেখছি যে সমাজে সবাই প্রায় শিক্ষিত বিশ বছর আগে যত শিক্ষিত ছিল আজকে তার চেয়ে অনেক বেশি তা আল্লাহর আসলে কি মিথ্যা কথা বলেছেন নওজবুল্লাহমিন জালেক আল্লাহ তুমি মাফ করো আল্লাহর নবী মিথ্যা কথা বলেননি আপনাদের আমি একটু দেখাই আচ্ছা পায়ের জুতা খুলে দিয়ে শহীদ মিনারে ফুল চাপিয়ে মৃত ব্যক্তির কোনো উপকার করা যাবে বলেন তো যাবে না তো যাবে না তো এই কাজ আমি করছি কেন তাহলে কি এটা শিক্ষিত মানুষের কাজ এটা হলো জাহেলিয়া এটা হলো বিদ্বে উঠে যাওয়া আচ্ছা আপনার ছেলে কলেজে যাচ্ছে টাকুনোর নিচে প্যান্ট আছে পাঁয়ামা আছে তো যারা টাকুন নিচে পাঁয়জামা প্যান্ট রাখে আল্লাহ তাদের সাথে কে আমাদের মাঠে কথা বলবেন না তো আপনার ছেলে শিক্ষিত হওয়ার পরে এটা বুঝতে পারে না তাহলে কি এটা বিদ্যে আপনার মেয়ে একটা নগ্ন পোশাক পরে স্কুল কলেজে যাচ্ছে তাহলে কি এটা বিদ্যা অনেক মানুষ তাদের সংসদ ভবনে প্রবেশ করছে একটু থেমে থাকছে কিছুক্ষণ নিরবতা পালন করছে এটি কি কোনো ধর্ম এটা কি জাহেলিয়ত নয় মানুষ কখন মারা গেছে তাদের নামে স্মৃতিসোধ তৈরি করা কি জাহেলিয়ত নয় এই জন্যই আল্লাহর নবী বলেছেন যে ইর ফলেন বিদ্যা উঠে যাবে মূর্খতা বেড়ে যাবে নেশাদার দ্রব্য পান করা বেশি হয়ে যাবে মানুষ অহরহ যেখানে সেখানে নেশাদার দ্রব্য পান করবে নেশাদার দ্রব্য পান করা একটা কর্মের বোধে গণ্য হবে আল্লাহ রহমানিত নেশাদার দ্রব্য পান করা থেকে আপনারা বেঁচে থাকুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুক আবু আসারি রাজি আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন আমার উম্মাদ অচিরেই নেশাদার দ্রব্য পান করবে নাম দিবে অন্য। এবার বুঝুন সম্মানিত দর্শক মন্ডলী তাহলে এখন দুনিয়াতে অনেক কিছু মানুষ পান করছে যার নাম নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো জ্ঞানীগুনি মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এটা আপনারা একটু বোঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারি তাহলে আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি তুমি আমাদেরকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লাহ বলেন ওই সময়ে নেতাদেরকে সম্মান করা হবে গায়িকা দিয়ে বাদ্যযন্ত্র দিয়ে দেখুন এখন এমপি আসলে মন্ত্রী আসলে তাকে মূল্যায়ন করা হয় নাজ দিয়ে গান দিয়ে এটা হলো অজ্ঞতা এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময় রাসুলাম বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি কি আল্লাহ তালা বানরে পরিণত করবেন শুকুরে পরিণত করবেন আল্লাহ তুমি দয়া করা আল্লাহ তুমি মাফ করা সমন্বিত দর্শক মন্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের সিলকে নায়িকা গাইকে দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন তা আমরা এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে বেঁচে থাকার চেষ্টা করি আনাস বলেন রাসুল সাল আলহ সাল্লাম বলেছেন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হল খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ আমরা আবার আলোচনা শুরু করব আসসালামু আলাইকুম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 সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সোনের বাস্তবায়ন দেখুন সোনা কাল রাত সাড়ে আটটায় পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দা ট্রলেজি দাই অফ ইসলামেং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 নেশাদার দ্রব্য রাখেনি সম্মানিত দর্শক মন্ডলী আপনারা তো জ্ঞানীগুনি মানুষ আপনারা সবাই বুঝছেন আল্লাহর নবী যে বললেন যে মানুষ নেশাদার দ্রব্য পান করবে কিন্তু নাম দিবে অন্য এটা আপনারা একটু বুঝার চেষ্টা করুন প্রতিপালক আমরা যদি জাতিকে বুঝাতে না পারি আমাদের অক্ষমতা আমাদের অক্ষমতার দরুনই জাতিকে তোমার নবীর দেওয়া বাক্যগুলি বুঝাতে পারছি তুমি আমাদেরকে সক্ষম করো নইলে এ মানুষ নিয়ে আসো যারা জাতিকে তোমার নবীর কথাগুলি বুঝাতে পারবে সম্মানিত দর্শক দিয়ে রাসুলসাল জাহিলিয়ত এটা হলো মূর্খতা এটা হলো নেশাদার দ্রব্য পান করার সময় রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ তাদের উপরে গজব চাপাবেন এইসব লোকগুলি কি আল্লাহ তালা বানরে পরিণত করবেন শুকুড়ে পরিণত করবেন আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তুমি মাফ করো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা যদি এভাবে নেশাদার দ্রব্য পান করি আর আমরা যদি আমাদের দায়িত্বশীলকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করি তাহলে আল্লাহ আমাদের কখন যে আকার আকৃতি পরিবর্তন করে দিবেন, তা আমরা হয়তো বা বুঝতেই পারবো না এই জন্য খুব সতর্ক থেকে আল্লাহর কাছে প্রার্থনা করি বেঁচে থাকার চেষ্টা করি আনাস রাজি আল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলহ্লাম বলেছেন কাসফুন আমার উম্মাতে তিনটে বিপদ ঘটবে একটা হলো খাসফুন ভূমিকম্প হবে দুই মাসখন আকার আকৃতি পরিবর্তন হয়ে যাবে পানর হয়ে যাবে শুক্র হয়ে যাবে কাজফুন গজব নাজেল হবে আল্লাহ নবী বলছেন আমার উম্মার যেদিন তিনটে পাপ করবে সেদিন তাদের উপরে তিন ধরনের গজব নাজিল হবে এক সারেবল খুমরা তারা যখন নেশাদার দ্রব্য পান করবে তখন তাদের উপরে গজব নাজিল হবে দুই মেয়েরা যেদিন গান বাজনা করবে নাচবে দেখেন এখন স্কুল চলে না কলেজ চলে না সম্মানিত দর্শক মন্ডলী আপনার মেয়ে স্কুলে যাচ্ছে মাস্টার তাকে বাধ্য নাচাচ্ছে গান গাওয়াচ্ছে দেখেন তো এটা পৃথিবী ধ্বংসের চিহ্ন কিনা সবাই বিবেচনা করুন আমি তো অনুবাদক আমি আল্লাহর কথাটা অনুবাদ করছি আপনারা বুঝবেন না যেটা আমার কথা তাহলে তো আপনি মূল্যায়ন করতে পারবেন না এটা স্বয়ং মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন জাতির কল্যাণের জন্য সম্মানিত দর্শক মন্ডলী আমরা আপনাদেরকে রাসুলের কথা দিয়ে রাসুলের পক্ষ থেকে সতর্ক সাবধান করতে চাই মেয়েদের নাচা গান বাজনা করা পৃথিবী ধ্বংসের লক্ষণ এবং মানুষের উপরে গজব নেমে আসার মাধ্যম ও যারা যেদিন মানুষ গান বাজনা বাদ্যযন্ত্রে মত্ত হবে সেদিন এগুলি গজব নাচেল হবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লা অত্র হাদিসে নেশাদার দ্রব্য পান করাকে এসব পাপের অন্তর্ভুক্ত করেছেন আমির রাজিউল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লি আসাল্লাম বলেছেন একোনো একোনিমবাদে আক আমার পরে কতগুলি জনগণ আসবে আমরাই কি তারা তিনি বলছেন যে আমার পরে কতগুলি জনসমাজ আসবে হারা যারা হালাল মনে করবে ওলা কাপড়কে হালাল মনে করবে তল খামরা দ্রব্যকে হালাল মনে করবে অল মা গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে অবাক দেখুন কয়েকটা জিনিস তিনি বললেন তিনি বলছেন যে জেনাকে হালাল মনে করবে জেনা কত বড় পাপ আল্লাহরসুল বলছেন আল বিক্রিল আমরা এটাকে বৈধ মনে করবো পাপ মনে করবো না এটা তো খুব আমাদের জন্য একটা দুর্ভাগ্যের ব্যাপার তিনি বলছেন যে রেশমি কাপড় বৈধ মনে করবে তিনি বলছেন যে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে আমরা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবো নেশাদার দ্রব্য হারাম তারপর তিনি বলছেন গান বাজনা বাদ্য যন্ত্রী আমিনাম বলেছেন এখন উম্মা আমার এই উম্মাতে কতগুলি লোক হবে আমার এই উম্মাদের কতগুলো জনসাধারণ হবে তুনায়ে তো আলা সারাবিন অত অমিন লাহাবিন। তারা রাতে নেশাদার দ্রব্য নিয়ে মদ নিয়ে নারী নিয়ে খেলতামাশা নিয়ে বাদ্যযন্ত্র নিয়ে সকাল করবে দেখুন এগুলো কিন্তু এখন বাস্তব এই দেশে পৃথিবীতে কত বাড়িতে রাতে মানুষ নারী নিয়ে নেশাদার দ্রব্য নিয়ে রাত কাটাচ্ছে গান বাজনা নিয়ে মত তাহলে এটা আল্লাহ রসল বলেছেন যেটা আমার উন্মতের হবে মানুষ রাত অতিবাহিত করবে নেশাদার দ্রব্য নিয়ে মানুষ রাত অতিবাহিত করবে নারী নিয়ে মানুষ রাত অতিবাহিত করবে গান বাজনা খেলতামশা যেটা আমরা একেবারে খোলাখুলি দেখতে পাচ্ছি এখন তাহলে এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের ব্যাপার সম্মানিত দর্শক মন্ডলী আপনারা নেশাদার দ্রব্য থেকে বাঁচার চেষ্টা করুন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আল্লাহ বলছিলাম মজবে জাবাল রাজি আল্লাহতালহ বলেন রাসুল সাল্লাসাল্লাম বলেছেন রাজত্ব শুরু হয়েছে দয়া দিয়ে নবী দিয়ে পৃথিবীতে নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে দয়া দিয়ে যারা বলে যে আদি যুগের মানুষ ছিল নগ্ন তারা শরীয় জানে না ধর্ম কর্ম ইতিহাস জানে না মানে আদি যুগ শুরু হয়েছে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ দিয়ে তিনি হচ্ছেন আদম আলি সালাম আর আল্লাহর নবী বলছেন যে নবী দিয়ে এবং দয়া দিয়ে রাজত্ব শুরু হয়েছে তাহলে রাজত্ব চলে না দয়া ছাড়া বলুন তো এসব তিন নম্বর কি তাদের উপর আল্লাহ পরিত্রাণ পাবে সম্মানিত দর্শক মন্ডলী রাসুল সাল্লি সাল্লাম বলছেন সুম্মা খেলা ফাতানো রাহমা এরপরে নেতৃত্ব শুরু হবে খালিফা দিয়ে ও দয়া দিয়ে প্রত্যেক নবীর পরে যারা প্রতিনিধি হয়েছেন তারা খালিফা প্রতিনিধিকে খালিফা বলা হয় তো নবীগণ যখন চলে গেছেন তখন তাদের প্রতিনিধি হয়েছেন তাদের সাথে যারা ছিলেন তারা সাহাবিগণ তো সাহাবিগণ নেতৃত্ব দিয়েছেন দয়া দিয়ে তার মানে তার নেতৃত্ব চালাতে আল্লাহর দয়ার প্রয়োজন হয়েছে আল্লাহর দয়া ছাড়া কারোর নেতৃত্ব চলে না এরপরে তিনি বলছেন এরপরে নেতৃত্ব হবে জোর যার মূল্যুক জোর করে মানুষ নেতা হবে যা এখন হচ্ছে আল্লাহ রসুল বলছেন এরপরে নেতৃত্ব শুরু হবে ওতুয়ান সীমা লঙ্ঘন করে জাবরিয়াত যে কোনো মূল্যে ভাষাদান বিপর্যয় সৃষ্টি করে রাতে রাতে নেতা হতে হবে যে কোনো মূল্যে এতে জন মারতে হলে মারবে কোটি কোটি টাকা দিতে হলে দিবে যে যেকোনো মূল্যে তাকে নেতা হতেই হবে এই পরিবেশ আসবে চলে এসেছে প্রত্যেকটা দেশে এখন নেতৃত্বের অবস্থা দেখেছেন মারামারি হইচই যেকোনো মূল্যে মানুষ নেতা হতে চাচ্ছে এই তৃতীয় শ্রেণীর নেতারা যখন নেতা হবে জোর করে তখন তাদের তিনটি কাজ এক দেখুন তারা নেশাদার দ্রব্যকে বৈধ মনে করবে এটাই হলো বড় কথা দুই অল ফরুজা তারা জেনাকে হালাল মনে করবে অল হারিরা রেশমি কাপড়কে বৈধ মনে করবে অয়ুন সরওয়ালা জালে অয়ুরা এই যে কোনো অন্যায়ের জন্য তারা সাহায্য পাবে এবং তারা দেনান দিন ধ্বনি হয়ে যাবে এত অত্যাচার করার পরেও অন্যায় করার পরেও তারা দেনান দিন ধনী হয়ে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা এ হাদিসে আপনাদেরকে সবচেয়ে বড় যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে দেখুন নেতৃত্ব স্থানীয় মানুষের চরিত্র কি হবে তাদের এক নম্বর কাজ হলো নেশাদার দ্রব্য পান করা তারা নেশাদার দ্রব্য পান করবে এবং নারী নিয়ে থাকবে এই নেতৃত্ব স্থানীয় লোকগুলো যদি নারীদেরকে বৈধ মনে করে নেশাদার দ্রব্যকে বৈধ মনে করে তাহলে জাতি পরিত্রাণ পাবে কোথায় জাতি বাঁচবে কি করে সমন্বিত দর্শক মণ্ডলী আমি বিষয়টি আপনাকে আবারও ভাবার জন্য অনুরোধ করছি নেশাদার দ্রব্য হারাম পান করলে এ বাদাত কবল হবে না নেশাদার দ্রব্য হারাম পান করলে এ বাদাত কবল হবে না এবং এই তিন নম্বর শ্রেণীর লোকেরা যখন দায়িত্ব পালন করবে তখন তারা দায়িত্বশীল হওয়ার পরেও নেশাদার দ্রব্য পান করবে এবং নারীদেরকে অন্যায়ভাবে ভোগ করবে এটা আমাদের জন্য জাতির জন্য পৃথিবীর জন্য বড়ো দুঃখজনক ব্যাপার আল্লাহ তুমি বড়ো দয়াবান তুমি বড় রহমান তুমি বড় ক্ষমাবান তুমি আমাদেরকে নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো জাতিকে তুমি নেশাদার দ্রব্য থেকে রক্ষা করো তুমি আমাদের আকুল আবেদন আমরা খুব অন্তর থেকে তোমার দরবারে একনিষ্ঠভাবে বলছে তুমি আমাদের কবুল করো তুমি আমাদের নেশাদার দ্রব্য পান করা থেকে বিরত রাখো আল্লাহ মামিন আসসালামুকুম রহমতুল্লাহ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 जानते देखुन आलो चुना एक पीस टीवी बुजुन से नीतिमाल जार कारण इसलाम सारा विश्व जनप्रिय हो उठे देखूम मौलिक ज्ञान रत साढ़े आठ